নাজাদ্রাপ্ত দলের আকিদ আজকে পর্ব নম্বর আঠারো বিষয়বস্তু হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহ কি লেখক বলছেন মামান আল ইমান বিল্লাহ আজল মহান আল্লাহ আজল এর প্রতি ইমান অর্থ কি ইমান বলতে কি বুঝায় ইমানের শাব্দিক অর্থ এবং ইমানের সংজ্ঞা ইমান তিনটি বিষয়ে সমসচিহ্ন অন্তর বিশ্বাস করা স্বীকৃতি দান করা বা সাক্ষ্য প্রান করা আর কাজে পরিণত করা এই বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনা এর পূর্বে দশগুলিতে করেছি এখন আল্লাহর প্রতি যে একজন ব্যক্তি ইমানদার হবে যাকে মমিন বলব যিনি এই ইমান বিল্লার মাধ্যমে মমিন হবেন আল্লাহাবুল আলমের প্রতি ইমান কি ভাবে আমাদের সম্পূর্ণ হবে আল্লাহর প্রতি ইমান হচ্ছে অকাঠ্ট বিশ্বাস করা অন্তরের অন্তর থেকে মহান আল্লাহ রব আলের অস্তিত্বের প্রতি অন্তরের আল্লাহ থেকে নিষ্ঠার সাথে বিশ্বাস করা দৃঢ়ভাবে বিশ্বাসী করা এবং বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করতে হবে অন্তরে বিশ্বাসের সাথে যদি সেটা না মেনে নেন এর যদি না পাওয়া যায় তার মানে মেনে নেওয়া স্বীকৃতি দেওয়া তাহলে সেই অন্তরের বিশ্বাসের কোনো মূল্য থাকে না সেজন্য তার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে আপনাকে আমাকে স্বীকৃতিও দান করতে হবে আল্লাহ আলমিনের অস্তিত্ব সম্পর্কে প্রথম বিষয় তাহলে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা আল্লাহ আছেন যেই ব্যক্তি আল্লাহ আছেন এই কথার সন্দেহান হবে সে কাফের মুশ্রিক শুধু অস্বীকার করলে নাস্তিক হয় না কেউ যদি সন্দেহান হয় যে আল্লাহ আছে না আছে লোকেরা বলছে হতে পারে তাহলে সে মুসলিম নয় সে মুসলিম নয় সে কেন তো আল্লাহর প্রতি ইমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহর অস্তিত্ব ও যুথ আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করা যে আল্লাহ রবাহ আলমিন যে হি স্রষ্টা যিনি সত্য যিনি সর্বশক্তিমান যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে আল্লাহ রবীর অস্তিত্বের প্রতি বিশ্বাস করা যে বিশ্বাসে সামান্যতম কোন রকমের জানা না থাকে এই জন্য অন্তর অন্তর স্থল থেকে বিশ্বাস করা আর সেটা হচ্ছে অকাঠ্যভাবে বিশ্বাস করা যে বিশ্বাস পৃথিবীর কোন প্রলোভনে হারাই না আর পৃথিবীর কোনো চাপেও হারাই না অনেক সময় চাপের মুখে মানুষ সত্যকে পরিত্যাগ করে দেয় তাও হতে পারে না আর কোন প্রলোভনে পড়ে কেউ অল্প পয়সায় বিক্রি হয়ে যায় কেউ বেশি পয়সা দিয়ে বিক্রি হয় এইরকমটা যাতে না প্রথম বিষয় হচ্ছে সংক্ষেপে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা দৃঢ়ভাবে যার পূর্বেও কোন প্রতিদ্বন্দ্বী তার ছিল না এবং তার পরেও কোন তার প্রতিদ্বন্দ্বী ছিল না আর নেই আর হবে না আল্লাহ রবুল্লা আলমিনের অস্তিত্ব সবসময় আছে আর সব সময় থাকবে যার কোন আদি অন্ত নেই শুরু শেষ নেই এমন সময় পৃথিবীতে আসেনি যখন আল্লাহ পূর্বে আর কিছু ছিল বরং কান আল্লাহ আলমে কোনো সেই আল্লাহই একমাত্র ছিলেন আর পৃথিবীর কোনো কিছুই ছিল না তারপরে সমস্ত সৃষ্টি করি আল্লাহ রবুল্লা আলমী ধারাবাহিক সৃষ্টি করেছেন তো তার পূর্বেও আল্লাহ রবুল্লা আলম কোন সরি কথা প্রতিদ্বন্দী বা বিপরীত কিছু ছিল না আর তারপরেও আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ সমতুল্য প্রতিদ্বন্দ্বী কেউ নেই অহওয়াল আউ্বালও তিনি সর্বপ্রথম তার বরং তার শুরু নেই সর্বপ্রথম মানুষ আতাম কিন্তু তার একটা শুরু আছে তার আগে তিনি ছিলেন না জমিন আসমান তার আগে জমিন আসমান ছিল না আল্লাহর যত সৃষ্টি রয়েছে আল্লাহর আর সময় ছিল না কিন্তু যিনি আল্লাহ রবীন্দ্র তিনি সর্বপ্রথম তার শুরু শেষ কিছুই নেই সাক পূর্বে কোনো কিছুই ছিল না ওয়াল আখের তিনি সর্বশেষ সারা পৃথিবীর সব কিছুই শেষ হয়ে যাবে তার সত্তা তার চেহারা তার সত্তা এখানে আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে তিনি একমাত্র থাকবেন তাহলে তিনি সর্বশেষ সবকিছু ধ্বংস হয়ে গেল তিনি থাকবেন তারপরে কিছু থাকবে না অন্ত কিছু অজাহের এবং তিনি প্রকাশ্য জাহের একটি অর্থ হচ্ছে প্রকাশ্য বাংলায় আর এর বিপরীত হচ্ছে বাদ এর বিপরীত হচ্ছে আখের যেমন জাহের বিপরীত হচ্ছে বাতেন তাহলে জাহের মানে প্রকাশ্য আর বাতেন মানে অপ্রকাশ্য বা গোপনীয় আভ্যন্তরীণ এ হচ্ছে বাতেন আর জাহের আরেকটি অর্থ হয় যিনি সর্বজয় সবকিছুর উপর বিজয়ী সবকিছুর উপর সর্বশক্তিমান তার ওপরে কোন কিছু নেই তিনি সুমহান এবং তিনি গোপনীয় তার নিম্নে কোন কিছুই নেই আল্লাহ আব্দুল্লাহ আলমিনের যৌথ সৃষ্টি করে রয়েছে আসমান জমিন সাত জমিন এবং এই সবের মাঝে যা কিছুই রয়েছে আল্লাহর আর সমস্ত আল্লাহ সৃষ্টি সমস্ত সৃষ্টির উর্ধ্ব আল্লাহ রবুল আলম আল্লাহ তার কোন সৃষ্টির ভিতরে নন কথা সবসময় রাখতে হবে এই আল্লাহ রবুল আলমে একটি গুণ হচ্ছে তিনি হচ্ছেন আল আলা সাবসার রব্বেল আ আল্লাহ সাজদা এই তসবি প্রসিদ্ধ তসবির সুহানা রব আলা আমি আমার সুচ্ছ সর্বোচ্চ সুমহানতা ঘোষণা করেছি সব ইসমার রব্কাল আলার উপরে আমল করে নসরুল্লাহদাতে এই তসবি করতে বলেছে যেমন তিনি আজিম গনের দিক থেকে মহান তেমন তিনি সু সুমহান সব তার একটি নাম হচ্ছে আল্লা আলী আয়াতি আলীম আল্লাহান আল্লাহুল আলমীন সমস্ত সৃষ্টির উর্ধে ওপর যদি যান আমাদের ওপরে প্রথম আকাশ আছে দ্বিতীয় তৃতীয় করে সাত আকাশ তার ওপরে আরশ কুরসি সমস্ত সৃষ্টির উর্ধে আল্লাহ আচ্ছা নিচে যদি যান সাত জমিন সাত আসমানের প্রত্যেক আসমানের মাঝখানে ব্যবধান আছে পাঁচশো বছর রাস্তা কিন্তু এই জমিনগুলির মাঝখানে কি ব্যবধান আছে না একটি জমিন আরেক জমিনে লেগে আছে কোনো ব্যবধান আছে আর তারপরে সাতটা এরকম জমিন আর ওই রকমই পৃথিবী ওই কিছু আছে এগুলো সব জাল ভোয়া কথা এবং তিন কথা तेम ही सात जमीन रही कथा बोला जाबी बोलते हैं स्तर जमीन रहे যেটা সপ্তম স্তরের জমি সবচাইতে নিচ্ছে হ্যাঁ আল্লাহ রব্বুল সবকিছুকে ঘিরে আছেন সবকিছুকে ঘিরে আছেন সবকিছু সব দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আয়ত্তর দিক থেকে আর যত দিক হইতে পারে আল্লাহ রবুল আলমিনের সানের মর্যাদা তার উপযোগী হইতে পারে ধারণ করে না হলে সব ধ্বংস হয়ে যেত আহাদন যিনি এক সমাদন যিনি অমুখাপেক্ষী সবকিছুই তার মুখাপেক্ষী সমাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন তক্ষান্তরে সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী সরায়ে এখলাসে এই আল্লাহর বোনগুলি রয়েছে বলব আল্লাহ আহাদ আল্লাহ কুফান আহাদনকনী তিনি জন্ম দেননি ওলাম ইহ্লাদ আর তিনি কারো সন্তান সন্তি নন হ্যাঁ তাকে কেউ জন্ম দেয়নি ওয়ালামু আহাদ এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নেই কফু সমকক্ষ বা আলোচনা চলছিল আরো তিনটি দিক আছে বলেছি যে চারটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমান বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস দ্বিতীয় বিষয় আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা তার ক্ষেত্রে বা অবুদিয়াত ক্ষেত্রে আল্লাহর আব্দুল আলমিনের এবাদত বন্দিগিতে একত্র প্রতিষ্ঠা করা আর আল্লাবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে সুতরাং মানুষ জিন তার যে কাজগুলি আল্লাহর রব আলমিনের জন্য করতে বলা সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করবি একমাত্র আল্লাহর আল্লাহর এবাদতে বা তহিদুর এবাদ তৃতীয় হচ্ছে ও রবুবিয় আল্লাহ রবু বিয়াতে প্রতিষ্ঠা করা তহিদ রবু বিয়াতে তহিদ হচ্ছে তিন নম্বর ইমান বিল্লার একটা দিক অর্থাৎ तहिदर के बोले रब थी पालन करता आल्लाबुल आलमीन का अर्थात आल्ला क्या गुल्लाह रबुल अलखल सृष्टि সৃষ্টি একমাত্র আল্লাহ সব সবকিছুকেই করেন এমন নয় যে কারো একটা ছেলে ছেলে মেয়া হয়েছিল না তারপরে অমুক বাবার দান অমুক মায়ের দান হিন্দুদের মায়ের দান আর মুসলিম সমাজের যারা মুসরে তাদের বাবার দান না না এরকম সবকিছু আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ রব্দুল আলমিনের কাজ হচ্ছে প্রাণ দেওয়া হায়াত দেওয়া সুতরাং কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেবে কেউ হ্যাঁ না কোন নবী না রসুল না কোন অলি না বস না কেউ না একমাত্র দ্বারা যা স্পষ্ট তা হচ্ছে ইসা আল ইসাল্লাম আল্লাহ মজেজা দিয়েছিলেন তবুও সেটা আল্লাহ নির্দেশে ছিল আর আল্লাহ নির্দেশে যে মজেজা হয় সেটা নবীর ক্ষমতায় থাকে না আল্লাহর ক্ষমতা নবীর হাতে প্রকাশ করা মজিজা অনেকে বুঝে না মনে করে যে মজেজা মানে হচ্ছে যে ওই নবীর এই ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল না বরং ক্ষমতা আল্লাহর যখন ইচ্ছে আর যেমন ভাবে ইচ্ছে তখন আল্লাহর আলমী নবীর হাত প্রকাশ করতেন এই জন্য কোম বে ইজিনিল্লা তিনি বলতেন ইসালিসাম আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও এবং আল্লাহ তাকে বলেছে তুমি যখন কুমবে ইজিন্লাহ বলবে তখন মৃত জীবিত হয়ে যাবে অসুস্থ সুস্থ হয়ে যাবে হাত ফেরালে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে সবই লাল্লা হক এইরকম মৃত্যুদান করা পৃথিবীর কোন শক্তি কাউকে মারতে পারে না কেউ মনে করে যে আমার এই ছেলেটাকে আমার পীর বাবাতে মেরে দিয়েছে হয়ে তাহলে সে হ্যাঁ খনিরা খুন করেছে খনি খুন করেছে সে মানুষ খুনি হইতে পারে জিন খুনি হইতে পারে কিন্তু সেটি আল্লাহ সে মানুষ কারণ তার মৃত্যুর কারণ কিন্তু মৃত্যু দান করেছেন আল্লাহ রব আলমী পুরাণিকারিমে একাধিক আয়েক রয়েছে তার মধ্যে আজ আল্লাহ আল্লাহ রব আলম আত্মাগুলি গ্রহণ করেন মানুষের মৃত্যুর সময় হিনা মেহা মৃত্যুর সময় তাহলে কে আত্মা গ্রহণ করে আল্লাহ রবীন্দন এবং আল্লাহ রবীন্দ্রের ইচ্ছায় নির্দেশে মালাকুল মত করে থাকে যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে আর কখনো মালাকুল মতের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে কলিয়াত তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মত মৃত্যুর মৃত্যুদানের দায়িত্বে যে নিযুক্ত তো আল্লাহর আলমিনের কাজ রেজিক দেওয়া সুতরাং কেউ যদি মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম চাদরে চড়িয়েছিলাম খাসি গরু জবাই করেছিলাম তো বাবা আমাকে অফরন্ত রেজিক দিয়েছেন তাহলে সে মসুরে সে মুসলিম গিয়েছিলাম আর বাবার কাছে চেয়েছিলাম একটা ছেলে না আল্লাহর কাজে শরীফ করে দিলাম এইরকমই যতগুলি কাজ আল্লাহ রব্বুল রয়েছে নিয়ন্ত্রণ করা পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মধ্যে আসমান ধরে রাখা জমিন ধরে রাখা সবকিছু ঠিক ভাবে পরিচালিত হওয়া সূর্য চন্দ্র তারকা আগ্রহ সবগুলি আবহন গতিতে চলতে আছে এসব নিয়ন্ত্রিত আল্লাহ থেকে আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণ করেন তাহলে হকানি বীরের ভেদে মারিফা দে রয়েছে তাদের আর একটি কিতাব মেকারিমা এইসব কিতাবগুলি রয়েছে আশেফ মশুক এই সব কিতাব এসব কিচ্ছা কাহিনী রয়েছে ছুটেছে একবার মরিতান্দা জিজ্ঞেস করছেন হঠাৎ করে এত চট করে গান পীর সাহেব বেরিয়ে পড়লেন বলছে যে আরে তাড়াতাড়ি করে আমাকে এখনই যেতে হবে কারণ সামদেশে গান বাজনা হচ্ছে ধ্বংস আর এই কোন ধরতে পারে এটা হচ্ছে নিয়ন্ত্রণ তাহলে যেই ব্যক্তি এই কিসা লিখেছে আর যে এইগুলো বিশ্বাস করবে আর যে এইগুলি পড়ে শোনাবে আর যে এই সব ধর্মকর্ম চর্চা করবেই সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না হয়ে যাবে কারণ নিয়ন্ত্রণকারী আল্লাহ আল্লাহর কাজে সে শরিক তহিদ রে শরিক করে দিল আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো তিন নম্বর তাহলে গেল তহিদ রবু চার নম্বর হচ্ছে তহিদুল আসমা ও আসমাই বাহি আল্লাহর নাম সমূহ এবং গোনাবলী প্রতি বিশ্বাস করবে অকাট ভাবে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে আল্লাহর রবুবিয়াত আল্লাহ আল্লাহর আল্লাহর জন্য খাস বিশ্বাস করবে আল্লাহ রাত বিশ্বাস করবে এবং তহীদ বিশ্বাস করবে সংক্ষেপ আবার বলি যে আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে আস্তিক হয় কিন্তু মুসলিম হতে পারেন না শুধু একটা দি। যতক্ষণ দুই নম্বর তহিদুল না থাকবে তিন নম্বর এই চারটি বিষয়ে সমষ্টি নাম হচ্ছে ইমান আর যার মধ্যে চারটি বিষয় থাকবে সেই ব্যক্তি মমিন মুসলিম মোহান আল্লাহ এরশাদ করেছেন সুরে হাজিদের নম্বর আলী আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম আল্লাহ হচ্ছেন সর্বশেষ আল্লাহ হচ্ছেন প্রকাশ্য আল্লাহ হচ্ছেন গোপন এবং তিনি সবকিছু সম্পর্কে সম্মানী তাহলে আল্লাহ এছাড়া হাদিসে রয়েছে যে হাদিস যদি ইঙ্গিত করা হয়েছে एहदी मुस्लिम रही घुमा पूर्व गर्मी रही मजा रही रही विषय माहिदुलहिदुल उलुहिया तौहिदुल एला तहिदुल एवादा প্রতিষ্ঠা করত মানে আল্লাহর কাজগুলিতে তাদের দেব দেবী কে না তারা এই বিশ্বাস করত না যে তাদের হোবাল তাদের লামানাত সৃষ্টিকর্তা অথবা রিজিক দাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে একটি বলি আল্লাহমান মক্কার মুশ্রিকদেরকে যদি জিজ্ঞেস করো হে নবী যে আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে যে আল্লাহ তাহলে সৃষ্টিকর্তা এবং এই রকম আল্লাহর যে কাজগুলি সবগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করতো মক্কার মুশ্রিকদের আল্লাহ কাুন কেন বলেছেন ইন্দামাল মা ফেরুন কেন আল্লাহ বলেছেন এই জন্য যে তারা আল্লাহর এবাদতে করত। করতো তহিদুল এবাদা তহিদুল অলুহিয়াতে শির করতো বান্দার কাজগুলি আল্লাহর জন্য খাস নাই পর বান্দার কাজ আল্লাহর জন্য করবে আর দেব দেবীর জন্য করবে মুসলিম সমাজের যারা মাজার পূজারি তারা তো এটি করে জন্য করে আর ওর শেষদা মাজারি করে জি কোরবানির পশু বা হজে এসে মেনার পশু আল্লাহর জন্য জবাই করে আর ওরসের মেলার সময় গিয়ে খাসি গরু মহেশ আহ মোরগ এইসব মুসলিম সমাজের সিরিককারী রে শেখ হলিস আবদুল্লাহ রহমতুল্লাহ এই বিষয়টি কাশপুর সুভাতে সংশয় নিরসন নামে বাংলায় যে অনুবান হয়েছে কাশপুর সুভা তাতে বিশদ আলোচনা করছে একটি দিক থেকেই চোদ্দশো বছর আগের মুশ্রেক মক্কার শির মুখদের আল্লাহর যেমন জবাই করে মানে বান্দা তার এবাদতেও শির করে তেমনি আল্লাহর কাজেও তার শরীর স্থাপন করে মনে করে বাবা দাতা বাবা রেজিক বাড়িয়ে দেন বাবা হায়াত বাড়িয়ে দেন বাবা সন্তানদের বাবা রোগের আরোগ্য কারের আরোগ্য আর একমাত্র আল্লাহ করেন আল্লাহর কাজগুলিতে আল্লাহ রেফাজত সহজ সংখ্যক ভাষায় এফর আল্লাহর এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আল্লা এবাদতে আর এবাদত করবে বান্দা বান্দার কাজে আল্লাহ করা সমস্ত রকমের প্রকাশ্যন্তরীণ গোপনী এবাদত হোক প্রকাশ্য এবাদত যা বাহ্যিক দেখতে পাচ্ছে সলাতারে করছে হজ করছে তছে বাহ্যিক এবাদত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত তিলাওয়া রাজগার করছে চেষ্টা করছে আভ্যন্তরীণ এবাদত অন্তরের এবাদত অন্তরের ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা আহ এইরকম যতগুলি অন্তরের এবাদত ভরসা তবাকল তবলেন ও আমালান বাচনিক এবাদত আর কর্মগত এবাদত কথাগত অথবা আমলগত যত রকমের এবাদত সবগুলি আল্লাহ জন সুনির্দিষ্ট করা যেমন আল্লাহ যেন সুনির্দিষ্ট করবেন তেমনি না করবেন বাকি পৃথিবীতে রয়েছে মুসা আলি সাল্লাম আদম আলি সাল্লাম যে কোনো ব্যক্তি আপনার বাপ আপনার সাথ আপনার যতই বড় এসানকারী উপকারকারী হোক না কেন তার থেকে এতকে না করা আল্লাহ ছাড়া না কেউ চেষ্টা করা যাবে না রসুল কেউ চেষ্টা করা যাবে না রাসুলের কবর এবারিউলার কবর ও চেষ্টা করা যাবে না আর না চাওয়া যাবে জমাদারিয়া রসুল আল্লাহ না মুসলেকদের কাছে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহর যে মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে মহান আল্লাহ বলছেন সুরাই বানী ইসরায়েলের যার অপর নাম সুরাত নম্বর তেইশে আল্লাহ রাবুল্লাহ আলমিন চুড়ান্ত ফেসলা করেছেন ওয়াকাদা রব্ব তোমার রব হ্যা নির্দেশ প্রদান করে চূড়ান্ত ফয়সালাম চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন আল্লাহ একমাত্র করবে না একমাত্র তার ছাড়াগিদ করেছেন হচ্ছে পিতামাতার তাদের সাথে সদ ব্যবহার করবে তাদের এবাদত তাদের সাথে সদাচরণ করবে সুরানা একমাত্র ছত্রিশ আল্লাহ করেছেন এক আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে কে সরিক না তাহলে শুধু ইতিবাচক বলেননি যে এক আল্লাহর এবাদত করো বরং সাথে সাথে বলেছেন তার সাথে কোনও না এই রকম নিশ্চয় আমি আল্লাহ মুামকে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ না আমি ছাড়া কোন সত্য মাহবুদ নেই সুতরাং একমাত্র আমার এবাদত করো আসলে দেখি এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি সলাৎ আদায় কর সলাৎ কায়ে করো আমার যে আমার স্মরণের উদ্দেশ্যে এছাড়াও বহু আয়াত রয়েছে এইভাবে যদি এবাদত যত রকমের রয়েছে প্রকাশক গোপনীয় কথা কাজের মাধ্যমে সমস্ত এবাদতকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে এবং অন্যের থেকে যে যেকোনো গাহরুল্লাহর এবাদত না করে তাহলেই লাহার সাক্ষ্য প্রদান কে পূর্ণ করলো আল্লাহ লা যে সাক্ষ্য প্রদান করেছি আমরা জন্মসূত্রে হোক অথবা কেউ নতুন করে ইসলাম গ্রহণ করার মাধ্যমে হোক এই লাহ ইল্লা হক তাহলে পুরা করলেনা আর যদি কিঞ্চিত পরিমাণ এবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেয় তাহলে লাহিল্লাহ হক পুরা করলো না তারপরে লেখক বলছেন তৌহিদের পরিপন্থী কি বিষয় তৌহিদ পরিপন্থী তৌহিদ মানে আল্লাহর তাহলে তার পরিপন্থী বিষয় হচ্ছে বহুত্ব বহুত্ব তা হচ্ছে সিরিক তাই বলছেন তার বিপরীত তার পরিপন্থী বিষয় হচ্ছে সিরিক আন আর শিরক হচ্ছে দুই রকমের দুই বিভক্ত বিভক্তি বড় শিরা যেটি তহিদের পুরোপুরি পরিপন্থী যা তৌহদকে ধ্বংস করে দেয় পুরোপুরি এবং ইসলাম থেকে বহিষ্কৃত করে সিরকন আসগার আর ছোট সিরক ইয়োনাফি কামাল আহ তহিদের পূর্ণতার পরিপন্থী পূর্ণ তহিদ কমিয়ে দেয় তহিদ ঘাটতি চলে আসে তাহলে ছোট শির করলে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না কিন্তু ইমানকে কমজোর করে দেয় দুর্বল করে দেয় অসম্পূর্ণ করে দেয় তাহলে তৌহিদ যদি পূর্ণ তহিদ চান তাহলে সিরকে আসগার থেকে বাঁচতে হবে যতগুলি সিরকে আসগারের দিক আসবে আর কমপক্ষে মুসলিম থাকতে হলেই সিরকে আকবর থেকে যত রকমের বড় সিরি রয়েছে সমস্ত বড় সিরিখ থেকে মুক্ত থাকতে হবে আর তারপরে তৌহিদ প্রতিষ্ঠা আগে না নেগেটিভ আগে ক্লিন করতে হবে মগজকে মগজকে শীত থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ভাইরাস মুক্ত করতে হবে আর তারপরে তৌহিদ কায়ে করতে হবে আল্লাহ আলমকে তহিদ জানার শিখার তৌফিক দান করেন এবং তৌহিদের প্রতি আমল করার তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠা পুরোপুরি জীবনে করার তৌফিক দান করেন ও সাল্লাহ আলী মোহাম্মদ ইসমাইম